আসসালামুকরমারকহমদুলিলামশফিলশীম নবী গিনা মোহামদসলম সহাবিজম আসম فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين شمايتو أوبوستي الحمد لله الحمد لله الحمد حال الحمد لله الذي بنعمته تتم الصالحات شرطي الله سبحانه وتعالى شمكه و شكره تناديك الشيخ أمرا আল্লাহ আব্বুর আলমিনের যে বড় হক বান্দার উপর রয়েছে এটি বান্দার উপর আবু বল ওয়াজিব এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৌকিদের উপর ইতিপূর্বে অনেকগুলো কথা আলোচিত হয়েছে তো আমাদের এই ক্লায়েন্টগুলোতে মূলত বা এই দাসগুলোতে স্বাভাবিকভাবে খুব বেশি মজা পাওয়ার কথা নয় যেহেতু এগুলো খুব একাডেমিক ক্লাস বা একাডেমিক কথা সবগুলো তবে যেহেতু এগুলো আমাদের জানা প্রয়োজন এজন্য আমরা এই দাসগুলোতে আপনাদেরকে অনুরোধ করছি অত্যন্ত মনোযোগের সাথে বিষয়গুলো শ্রবণ করে যাতে আমরা অবনতি করতে পারি আন্তস্ত করতে পারি এবং বিষয়গুলো বুঝতে পারি যেহেতু তৌহিদের মধ্যে যদি আমাদের নির্ভার ঘটে বা তৌহিদের ব্যাপারে যদি আমাদের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি তৈরি হয় তাহলে এটি আমাদের গোটা যে চিন্তা চেতনা এবং আকিদা বিশ্বাস রয়েছে এই পূর্বাটাকে ধ্বংস করে দেবেন সম্মানিত উপস্থিতিগত দাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম প্রথমেই কালের মতো তৌহিদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো এরপর যেটা আলোচনা হয়েছে সেটা ছিল আজ কুফরবিত্ত আবুধ তো আবুদকে অল্প শুভানুবত আরাম স্বীকার করতে আমাদের আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই কুফরুবিত্ত আবুত সম্পর্কে মোটামুটি দীর্ঘ আলোচনা হয়েছে কম বেশি এরপরে ক্লাসে আমি বলেছি এরপরে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো হচ্ছে না ইনাফি তৌহিদ যে বিষয়গুলো তৌহিদের পরিপন্থী এবং তৌহিদকে বিনষ্ট করে এ ধরনের মৌলিক কিছু বিষয় রয়েছে যেগুলো সত্যিকার ভাবে আমাদের জানা দরকার এই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা শুরু করবেন ইনশাআল তালা এই আলোচনা শুরুতেই তৌহিদের মারাতি সম্পর্কে স্টেজ অফ তৌভিদ তভিদের যে স্টেজগুলো আছে এগুলো সম্পর্কে কয়েকটি কথা আমি আলোচনা করব মোট ওলামাই ক্রাম তৌভিদের যারা তৌহিদ সম্পর্কে লিখেছেন বেশিরভাগ ওলামাই নাম কথা উল্লেখ করেছেন তৌহিদের স্টেজ হচ্ছে তিনটি তৌহিদের স্টেজ হচ্ছে তিনটি প্রথমত একটি হচ্ছে অশ্লু তৌহিদ যেটাকে মা হি তো তৌহিদে বলা যেতে পারে তৌহিদের যেটা মূল মানে যেটি নষ্ট হলে যেটি বিনষ্ট হলে মূলত তিনি জীবনে আর মহাহেদ থাকেন না অশ্লু তৌহিদ মূল তৌহিদের মূল বিষয় যেটি সেটি দ্বিতীয় হচ্ছে কামাল উত্তহাই দালিম তহভিদের অপরিহার্য পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয়সমূহ তহভিদের পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয়সমূহ এটা হল দ্বিতীয় বিষয় তৃতীয় হচ্ছে কামাল তৌহিদ মুস্তাহাব তহভিদের পরিপূর্ণতার জন্য মুস্তাহাব বা মানে পছন্দনীয় বিষয়গুলো যেগুলো গ্রহণ করা যেতে পারে তৌহিদকে পরিপূর্ণ করার জন্য তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হল একটি হচ্ছে মূলত অস্তুতভিদ তভিদের মূল মূল বিষয় আর এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে তভিদের পরিপূর্ণতার দুটি বিষয় একটি পরিপূর্ণতার জন্য অপরিহার্য অবশ্যই থাকতে হবে অন্যথায় আপনার তভিদ পরিপূর্ণতা লাভ করবে না আরেকটি হচ্ছে পরিপূর্ণতার জন্য বস্তাহ পছন্দনীয় এটা পরিপূর্ণতা লাভ করার জন্য উত্তম ভালো যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য উত্তম হবে এই তিনটি পদ্ধতিতে তিনটি স্তরে তৌহিদের পর্যায়েকে বার করা হয়েছে এই পর্যায়েগুলো যখন আমরা দেখবো তখন আমাদের কাছে আরেকটি জিনিস স্পষ্ট হবে সেটা হচ্ছে আস্ত তৌহিদ মূল তৌহিদকে যদি কেউ উপেক্ষা করে অথবা মূল তৌহিদ যদি কারো বিনষ্ট হয় তাহলে সে মানে আর মুহেদ থাকবে না তৌহিদের অনুষ্ঠানে থাকবে না সে কিসের পরিণত হয়ে যাবে মুশিষেকে পরিণত হয়ে যাবে কিন্তু যদি তৌহিদের পরিপূর্ণ তার কোনো অংশে গিয়ে তার ঘাটতি দেখা দেয় সে হয়তো আসতে তৌহদ থেকে মানে আস্ত তৌহিদ তার মধ্যে বিদ্যমান থাকতে পারে সে মশিক হবে না কিন্তু তার মধ্যে কি পাওয়া যাবে শির্কের কর্ম পাওয়া যেতে পারে আর হয়তো বিষয়টি আরেকটু স্পষ্ট করা যাবে একটু পরেই এখন হয়তো উদাহরণ দিলে আমরা বুঝতে পারব যে তৌহিদের কোন জিনিসগুলো তহিদের মূল আস্তত্ব আর কোন বিষয়গুলো মূলত আস্তৌহিদ নয় যেগুলো তহিদের পরিপূর্ণতার সাথে সম্পৃক্ত বিষয় আমরা জানি যে তৌহিদের পরিপূর্ণতা বা আস্তত্ব তৌহিদের মূল বিষয়গুলোর বিনষ্টকারী বিষয়গুলো হচ্ছে তিনটি কয়টি তিনটি বিষয় এগুলো সম্পর্কে এখানে আলোচনা করবো না আমি বলেছি এগুলো মৌলিক বিষয় আমরা জানি এক নম্বর হচ্ছে আর সিরকুল আকবর বেআনুয়া আহি সিরকে আকবর তার সকল প্রকার সহ সিরকে আকবর সম্পর্কে আমাদের জানা রয়েছে আছে কিনা সিরকে আকবর সম্পর্কে আপনারা জানেন না সিরকে আকবর সম্পর্কে আপনারা জানেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল কুফরুল আকবর বড় কুফরুল যেটাকে বলা হয় বেআনুয়া আহি এ যত প্রকার আছে সবগুলো তৃতীয় নম্বর হচ্ছে বিশ্বাসগত মুনাফেকি মুনাফেকি কি দুভাগে বাদ করা হয়েছে এটা আপনারা করেছেন কিনা না গিয়েছে না ইতিপূর্বে এগুলো আলোচনা হয়নি একটা হচ্ছে আমুলগত মুনাফে কি নাফে কি এটাকে কাদি বলা হয় বিশ্বাসগত মুনাফে বিশ্বাসগত মুনাফে কি ছয় প্রকার গিয়েছে কিনা গিয়েছে যাওয়ার কথা এটা স্টেজ প্রাথমিক স্টেজের পড়া তো এই ছয় প্রকার শহর সবগুলো কিন্তু তৌহিদের আস্ত বিনষ্টকারী মূল তৌহিদকে বিনষ্ট করবে মূল তৌহিতকে নষ্ট করে যেমনি পাবে পুজু নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় পাবে তৌহিদ নষ্ট হয়ে যায় এগুলোর কোন একটি অংশ যদি কেউ করে থাকে এবার আসি আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে আস্ত তৌহিদকে বিনষ্টকারী জিনিস হচ্ছে কয়টি যেটা মূল তৌহিদকে বিনষ্ট করে কয়টি জিনিস তিনটি জিনিস তিনটি জিনিস মানে তিনটি গ্রুপ করে দিলাম আর এগুলোর মধ্যে অনেক লম্বা কথা রয়েছে আচ্ছা এরপরে আসতেছে আলকুফুল আলকফুল একবার বেআ বড় কুফুরি বেআই তার যত প্রকার আছে প্রকার তার কুপুর কুপুরের প্রকারকে চারটে প্রকার প্রকার করা হয়েছে প্রকার আলোচনা করা হয়েছে এগুলোর সময় সবগুলো কুপুরি বড় কুপুরি যেগুলো রয়েছে এরপরে বিশ্বাসগত মুনাফেটি এবং এর প্রকার সমূহ এটি হচ্ছে প্রকার রয়েছে এই সবগুলো মূলত মূল তৌহিদকে বিনষ্ট করা যায় এর যখন একটি আসলেই মূল তৌহিদকে হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে তাহলে এখন আমরা এটা বুঝতে পারলাম যে আজকে তৌহিদের বিরষ্ট গাড়ি হচ্ছে কটি বিষয় তিনটি বিষয় আর শিখুল এটা তো আমরা জানি কাকে বলা হয় থাকে না সুতরাং আর এ সম্পর্কে আলোচনার প্রয়োজন নেই এখন আসতেছে যে তৌহিদের মূলত এই বিনষ্ট করে যে জিনিসগুলো তৌহিদকে বিনষ্ট করে অথবা তৌহিদের পরিপথি এই জিনিসগুলো কখনো কখনো আস্তিদ মূল তৌহিদকে নষ্ট করে দেয় কখনো কোনো আশ্ন তৌহিদকে নষ্ট করে না বরং কামাল ও তৌহিদ যে পরিপূর্ণতা রয়েছে এই পরিপূর্ণতাকে কি করে নষ্ট করে মানে মূল তৌহিদটা ঠিক ঠিক থাকে তার কামালটা পরিপূর্ণতা নষ্ট হয় কি নষ্ট হয় তার পরিপূর্ণতা নষ্ট হয় সুতরাং যে সমস্ত জিনিসগুলো তৌহিদের বিনষ্ট করে এগুলো একই পর্যায়ের নয় সমান পর্যায়ের নয় কিছু কিছু রয়েছে যেগুলো মূল তৌহিদকে বিনষ্ট করে দেয় যেগুলোর উদাহরণ হিসেবে আমরা তিনটি জিনিস কথা উল্লেখ করলাম দ্বিতীয় কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো মূল তৌহিদকে বিনষ্ট করে না বরং তৌহিদের যে পরিপূর্ণতা রয়েছে এই পরিপূর্ণতাকে বিনষ্ট করে আর এই তৌহিদের পরিপূর্ণতার জন্য বিষয় হচ্ছে দুইটি একটি হচ্ছে অপরিহার্য বিষয় তহিদের জন্য তহিদের পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয় আর আরেকটি হচ্ছে তৌহিদের পরিবর্তনের জন্য যেটা পছন্দনীয় বা উত্তম বিষয় এটা তহিদের পরিপূর্ণতার জন্য উত্তম এমন বিষয় এটাকে বলা হয় প্রথমটাকে বলা হয় মানে আল ক্যামা লুয়াজিব পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয় আরেকটা বলা হয় আল ক্যামা আলুল মুস্তাহাব কি বলা হয় আল ক্যামারুল মুস্তাহাব মানে যেটি পরিপূর্ণতার জন্য উত্তম সুতরাং ক্যামারুল যে কামাল ক্যামালুলিব দ্বিতীয় যে স্টেজ রয়েছে আস্তুল তৌহিদ যেটা বললাম সেটা হল এটি যদি কারো বিনষ্ট হয় আস্তুল তৌহিদ তাহলে সে মুশেক খারেদানির মিল্লা এবং খা আলিদুল মোখাল্লাদ ফিন্ন তিনটি হুকুম বললাম তিনটি হুকুম তার জন্য মুশেক মুসলমান হিসেবে তাকে আর ধরা যাবে না মুসলমানদের মধ্যে তার নাম থাকবে না সে মুশেক দ্বিতীয় নম্বর হচ্ছে খারিজ হয়ে যাবে মুসলিম মিল্জার থেকে খারিজ হওয়ার অর্থ হচ্ছে মুসলমান হিসেবে যে সমস্ত হুকুম তার মুসলমানদের উপর থাকার কথা ছিল সেগুলো থাকবে কিনা সেগুলো থাকবে না যেমন মুসলমানদের কবরস্থায় কবরস্থ করা হবে না মুসলমানরা তার নামাজ আদায় করবে না ঠিক ইত্যাদি সবগুলো আলোচনা করার প্রয়োজন নেই তৃতীয় নম্বর হচ্ছে খারদ মোহাল্লাদুল বিন্না তৃতীয় নম্বর হচ্ছে এই শিরকে ক্ষমা করবেন না এই জন্য খারেদুল মোহাল্লাদুল বিন্না শিরস্থায়ী ভাবে সে হবে এটি কোন ব্যক্তির কথা বললাম যে মুশেকু তৌহিদ যার নষ্ট হয়ে গিয়েছে আসলুতিদ যার নষ্ট হয়ে গেছে এখন আমরা কয়েকটা উদাহরণ দিলে খুব সহজ হবে যেমন শিরকে একবার একটি উদাহরণ যেগুলো মুসলমানরা করতেছে সেগুলোতে গিয়েছি করা এটি যিনি করলেন তিনি আস্তুতিদকে নষ্ট করে দিলেন তিনি কি করলেন নষ্ট করে দিলেন তিনি মুশেক হয় জানেন এবং খালেদুল মোহাল্লা তিনি যতই নিজের নাম অন্যরকম করুক না কেন অথবা তিনি তার কাজের নাম যতই কি করেন পরিবর্তন করুক না কেন সেটাকে মানে কবরের সিজদাকে সিজদা নাম না দিয়ে যদি বলে যে এটা মানে তার বারোধ করলাম তেমন বরফত হাসিল করলাম ফয়েজ নিলাম অন্য কোনো নাম দেখ না কেন যেই কোনো নাম দেওয়া হোক না কেন এটা শিরকের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত হবে এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে তেমন খুব কুকুর একবার ব্যানমারিজি যেমন একটু উদাহরণ না সবাই জানি কিন্তু এটা আমি উদাহরণ এমন উদাহরণ দিতে হবে যে উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে আমরা এই ধরনের কাজের মধ্যে যেমন আল্লাহ তালার বিধানকে এই যুগে কেমন অবাঞ্ছিত ঘোষণা দেওয়া এই যুগে অনুপযুক্ত মনে করা বর্বর বিধান হিসেবে না কি করা উল্লেখ করা বা বাড় বিধান হিসেবে মানে আল্লাহ বিধানকে অবজ্ঞা করা হ্যাঁ এটি মূলত একবারের মধ্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এটা আমরা উদাহরণ আমরা আলোচনা যখন করেছি তখন কিন্তু এগুলো বলেছি বলে গেছেন সম্ভবত আপনারা তো ওই এই ধরনের কুফরি যদি করা থাকে কেউ তাহলে তা আজক তৌহিদ বিনষ্ট হয়ে যাবে সে আর তৌহিদের ঠিক অবস্থা থাকবে না থাকবে কিনা থাকবে যেমন এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো আস্তু তভিতকে বিনষ্ট করে একটি আমল সেটা কি কে বলতে পারবে না এভাবে চলবে আরো আরো করতে হতে সেটা হচ্ছে তার যদি হয় তাহলে আস্ত তভিদকে নষ্ট করে যে এটা কুফুর এটা কৃষির মধ্যে অন্তর্ভুক্ত কুপুরের মধ্যে অন্তর্ভুক্ত কুফুর কুফর কিনা কুফুরে আসগার না কুফুরে আকবর এটা এটা কুফুর আকবরের মধ্যে অন্তর্ভুক্ত বুঝতে হবে কিন্তু বিষয় আলোচনা মনে হয় খুব আমি বলেছি এগুলো খুবই একাডেমিক বিষয় এবং খুবই কঠিন কঠিন বিষয় খুবই কঠিন বিষয় তোর জন্য খুব খেয়াল করে বুঝতে হবে জিনিসগুলো তাহলে আমরা দুইটা উদাহরণ দিলাম দুটি উদাহরণের অনেকগুলোই আমাদের মধ্যে অনেকেই করে ঠিক না। আস্তে তভিদ নষ্ট করতেছে কিনা আপনার কি মনে করেন নষ্ট হচ্ছে না তবে ঠিক থাকতেছে এভাবে তভি ঠিক থাকবে না তার আস্তে তভিদ নষ্ট হয়ে যাচ্ছে মূল তভহিদের ওপর আসা সে নেই এরপরে তৃতীয় নম্বর বলছি নেফাকে এতকা দি নেফাকে একটি উদাহরণ মানে আসতেন হ্যাঁ বিশ্বাসগত মুনাফিকির একটি উদাহরণ এটা রয়েছে মানুষের কোন বিধানকে সাল্লাহ আল্লি সাল্লামের প্রতি যে অবজ্ঞা করেছে গালিকালাজ করেছে তাকে যদি কেউ সাপোর্ট করে ভালোবাসে এটা কুফির এতাকাজ করতে এবং এটা কুফির এতাকাজ এর মাধ্যমে তার তখন বিনষ্ট হয়ে যাবে তবে কি হবে বিনষ্ট হয়ে যাবে এগুলো এগুলো আবার রিপিট করতে হবে এই জিনিসগুলো আবার রিপিট করতে হবে বুঝা গেছে যে এগুলো অনেকটাই ব্রেন থেকে ডিলিট হয়ে গেছে কি হয়েছে এগুলো আবার রিপিট করতে হবে এমন একটা কঠিন বিষয় সামনে যে কথাগুলো আসবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই জটিল এবং খুবই দরকার আমাদের জন্য কারণ এগুলোই হচ্ছে এগুলোই আমরা করে যাচ্ছি সুতরাং এই ধরনের যদি কেউ মুনাফে বিশ্বাসগত মুনাফেকের সাথে সম্পৃক্ত হয় তাহলে সে আস্ত তৌহিদকে নষ্ট করে দিল তার এবং সে আসলেই মুশিক হাকিকি মুশিক এবং খারেজ আন বিন্লা মুসলিম বিন্লার থেকে খারেজ খারুদ্দিন মোহাল্লাদ বিন্ডার জাহান্নাই জাহান্ন যদিও সেই মানে ওয়াইডি দাহা যদি দাবি করে যে আমি অমুক অমুক কোনো কোন লাভ হবে কিনা যেহেতু আসতো তৌহিদকে নষ্ট করেছে এরপরে আসুন দ্বিতীয় প্রকার হচ্ছে ক্যামাল রুয়াজিপ দ্বিতীয় স্টেজ হচ্ছে সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে ক্যামাল রুয়াজিপ তৌহিদের পরিপূর্ণতার জন্য অপরিপূর্য বিষয়গুলো এগুলোকে বিনষ্ট করে দেয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আশিরকুল আশ্বের কুল আসগর সম্পর্কে আমরা জানি কিনা গেছে পিছনে গেছে না আর শিল্প আজকে ছোট শিল্প ছোট শিল্প কোনগুলো যেমন একটা উদাহরণ রিয়া করা রিয়া করা হলো ছোট শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং যদি কেউ রিয়া করে হলফ বেলা আল্লাহ রবুল আলমিনকে বাদ দিয়ে বাপদাদার নামে হলফ করে অথবা অন্য কোন বস্তুর নামে হলপ করে অথবা সংবিধানের নামে হলফ করে সংবিধানকালবেলা বের হলে এরকম হয়ে যাবে কুকুর দেখলে ভাগ্য খারাপ হয়ে যাবে ঠিক আছে এটাকে মানে কুলক্ষণ নির্ধারণ করা কুলক্ষণ নির্ধারণ করা এটাও সেই কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এর মাধ্যমে কামাল তৌহিদুল ওয়াজিব জুটি তৌহিদের পরিপূর্ণতা অপরিহার্য যে দিকগুলো রয়েছে যেগুলো অবশ্যই থাকতে হবে তৌহিদ কি হবে না পরিপূর্ণ হবে না এগুলো নষ্ট হয় বিনষ্ট হয় তাকে যেমন বংশের বড়াই বংশ নিয়ে বংশমর্যাদা বড়াই করে অন্যকে কি করা হেয় করা তুচ্ছ করা এটিও কিন্তু শির কেসগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এটি কিছু মধ্যে অন্তর্ভুক্ত শির কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ব্যবহার করা তাবিজ দিয়ে মনে করা এগুলো মানে স্বাভাবিক ভাবে সামনে আলোচনার মধ্যে আসবে একটি একটি পয়েন্ট আসবে যে এটা কখন কখনো শির কাজগর থেকে কি হয়ে যাবে শিরকে আকবরে পৌঁছে যাবে কখন শিরকে আকবরে পচবে কখন শিরকে আসগরে আসবে সেটা আমরা সামনে আলোচনার মধ্যে নিয়ে আসতেছি আসতেছি যেমন আটবুকাইয়া এমন জাঁড়ভুক যেগুলো শরীরত অনুমোদন দেয় না এ ধরনের কোন জাঁট ভুক করা অথবা এ ধরনের কোন জাঁটভুকের জন্য কারো কাছে যাওয়া এটা পরিপূর্ণ তার ওয়াজিব যে অংশ রয়েছে অপরিহার্য অংশ এর পরিপন্থী আচ্ছা এরপরে আসতেছে এই যা কিছু আছে এগুলো সবগুলোই বেশিরভাগই শিটকে আসগর এবং পুফরে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত ছোট কুফুরি অথবা ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত এগুলো তৌহিদের পরিপন্থী এগুলো কিছু পরিপন্থী তৌভিদের পরিপন্থী মূলত তহভিদের পরিপূর্ণতা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এগুলোর ক্ষেত্রে এমন এগুলোকে এগুলো থেকে দূরে না পারবে এগুলো থেকে দূরে সরতে হবে এগুলো থেকে দূরে সরতে হবে তবে একথা স্পষ্ট জানতে হবে যে এই যেগুলো কথা আমরা উল্লেখ করলাম এগুলো শির কাজক্রম হওয়ার একটা পর্যায়ে রয়েছে এগুলো কখনো কোনো শিলকে আকবর থেকে কি হয়ে যায় শিলকে আকবরে পরিণত হয়ে যায় যদি শিলকে আকবরে পরিণত হয় তাহলে এগুলো কি হবে না এগুলো আসল তৌভিতকেই নষ্ট করে দিবে যেমন একটা উদাহরণ আমি খুব সহজে দিতে পারি যেমন মিস্তু রিয়া এখানে আলোচনা করা হয়েছে যেমন রিয়া লোক দেখানোর প্রদর্শন ইচ্ছা প্রদর্শন ইচ্ছাটা যদি এই উদ্দেশ্য হয় যে নামাজ আদায় করে সরাত আদায় করে এই উদ্দেশ্যে যে লোকরা দেখবে দেখে তার প্রশংসা করবে লোকটা মুসল্লি তাহলে তার এই সলাদটা কি হবে সলাদ দেখাই যাবে কারণ উদ্দেশ্য হচ্ছে লোকদেরকে দেখার উদ্দেশ্য আলাদা গুলার আমিনীর জন্য নয় যদি এমনটি হয় তাহলে এটা শিখে একবারের মধ্যে অন্তর্ভুক্ত মূলত আস্তত্ব নষ্ট হয়ে গেছে যেমন হজ করে বদলিহাজ করে উদ্দেশ্য তাকার জন্য এটা শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত এটা কৃষির মধ্যে অন্তর্ভুক্ত শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং এই ব্যক্তি যেহেতু টাকার জন্য কি করেছে এই বাদত করেছে এটা কৃষির মধ্যে অন্তর্ভুক্ত হবে শিল্পকে আকবর মধ্যে অন্তর্ভুক্ত হবে আর চলা আদায় করছে ভাবলাম সন্তুষ্টির জন্য কিন্তু সলাত আদায় করার সময় রুকু এবং সিসদার মধ্যে একটু খুশু খুজু বেশি করেছে যে মানুষ যাতে একটু মুসল্লে মু বুঝতে পারে যে মা যাই না যে আমার ব্যাপারে মানুষ কি ধরনের ধারণা করে কি মন্তব্য করে ভালো মন্তব্য নয় এই একটা উপলব্ধি নিজের মধ্যে জাগ্রত করা এটা হল ইয়া রিয়া এটা হালকা রিয়া প্রদর্শন ইচ্ছার মধ্যে হালকা স্টেজ হচ্ছে এটি বুঝতেছে এই হালকা স্টেজটা হচ্ছে শিরকা আশ্রয় এটা হল কি শিল্কে আশ্রয় কথা বুঝতে পারলাম কিনা যদি এটা করে থাকে তাহলে সে সিরকে আসবের মধ্যে লিপ্ত হল তার তৌহিদের পরিপূর্ণ তার ওয়াইজিপ অংশ যেটা সেটা পূর্ণ করতে পারে নাই আসতো তৌহিদ ঠিক আছে কিন্তু পরিপূর্ণতা লাভ করার জন্য যে ওয়াইজিপ একটা দাবি ছিল সেটা হলো। যে এই ধরনের রিয়া থেকে নিজেকে কি করবে রক্ষা করবে নিজের সমস্ত ইবাদতকে নিজের সমস্ত আমলকে এই সমস্ত কাজ থেকে রক্ষা করবে সেটা রক্ষা করতে পারেনি আচ্ছা আরেকটা হল এমন যেমন সে এবাদত করেছে সবকিছু ঠিক আছে এবং নিয়ত হচ্ছে আলাহার গুল আলীর সন্তুষ্টির জন্য আর লোকদের উদ্দেশ্য নেই যে লোকের উপলব্ধি এতটুকু নেই যে লোকদের মানে কাছে এটা প্রচার করবে কিন্তু করোনা কোনো কারণে অবস্থা এমন হয়েছে যে বিষয়টা অন্যের কাছে কি করেছে করোনা কোনো কারণে অন্যের কাছে প্রকাশ করে দিয়েছে যেমন উদ্দেশ্য ভালোই সব কিছু ঠিক আছে কিন্তু বলে দিয়েছে যে আমি তো প্রত্যেক সোমবার রোজা রাখি এটা হলো। মানে তৌহিদের পরিপূর্ণতার উত্তম যে দিকটা রয়েছে বিষয় রয়েছে সেটাকে এ করতে পারে না বাস্তবায়ন করতে পারে না সেখানে গিয়ে একটু ঘাটতি হয়ে গেছে নিজের খেয়ালটা অন্যদিকে চলে গিয়েছে নিজের উদ্দেশ্য ছিল না এটা যে মানুষ মানে কি বলতেছে অথবা মানুষের কি মানুষদেরকে দেখাবে মানুষদেরকে শোনাবে এটা কি ছিল না উদ্দেশ্য ছিল না কিন্তু আমার সাথে দেখা হল বলেছে ভাই আমি তো প্রত্যেক সোমবার আর রোজা রাখি এখন মুসাফের অবস্থা রাখবো কিনা এটা হচ্ছে মার্শাল হলে আরেক কথা কথা বুঝে কিন্তু যদি আমাকে জানানোর জন্য হয় যে আমি এই সমগুলো রোজা রাখি তাহলে এই আমলের মধ্যে কোথাও না কোথাও রিয়া এর প্রদর্শন ইচ্ছার কিছু অংশ মধ্যে কি হতে পারে প্রবেশ করতে পারে আর যে অংশটুকু প্রবেশ করলো এই অংশটুকু গিয়ে আগাত অন্য দেশের মধ্যে তবিদের ওই উত্তম অংশের মধ্যে তভিদের পরিপূর্ণতার উত্তম বিষয়গুলোর পরিপূর্ণতা লাভের জন্য উত্তম হচ্ছে কিনা না একটু কঠিন কঠিন মনে আপনাদের কাছে খুব কঠিন মনে হলে এই সাইড স্টপ করে অন্য সাইডে চলে যাব খুব কঠিন মনে হচ্ছে কিরা একটু কঠিন হওয়ার কথা কঠিন ওটা হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা আমরা অন্য দিকে। চলে যাচ্ছি একটু একদম না নতুন তো অবশ্যই হবে যেগুলো যেহেতু এটা পরিপন্থী তহিদ কি বিনষ্ট করে বিষয়গুলো কি এটা যদি ভালো করে না বুঝতে পারি আমরা তাহলে সামনে যেগুলো আসতেছে সেগুলো সব আরো মানে গোপন গোপন কথা গোপন গোপন কথা সবগুলো কথাই গোপন কথা তো আসুন দেখি আমরা কতটুকু অগ্রসর হতে পারি এতটুকু পর্যন্ত তো আমার মনে হচ্ছে স্পষ্ট কিনা অস্পষ্ট বাংলা শীতের পরের কথা বাংলা শীত পরের কথা আগে আমরা বুঝিনি আচ্ছা আসুন একটু দেখি ইনশাল্লাহ আরো একটু সহজ করবো তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হল এই যে তৌহিদের যে সমস্ত জিনিসগুলো তৌহদকে বিরষ্ট করে এগুলো সবগুলো একই পর্যায়ে নয় এগুলো কি নয় একই পর্যায়ে নয় এগুলো তিনটি পর্যায়ে অবস্থিত একটা একেবারে মূল তৌহিদকে ধ্বংস করে দেয় এটা তো বুঝতে পারলাম একটা মূল তৌহিদকে ধ্বংস করে আর একটা তৌহিদের অপরিহার্য একটি অংশ পরিপূর্ণতার জন্য যে যেটা অপরিহার্য সেটাকে ধ্বংস করে আরেকটা হচ্ছে বিনষ্ট করে থাকে যেটা তৌহিদের পরিপূর্ণতার জন্য উত্তম এমন বিষয়কে কি করে নষ্ট করে এমন বিষয়কে নষ্ট করে তাহলে এগুলো হচ্ছে কয় প্রকার তিন ধরনের বা তিন প্রকার এগুলো হচ্ছে তিন প্রকার বা তিন ধরনের আর এই প্রকারগুলো সম্পর্কে যদি আমরা না জানি যে জিনিসটুকু হবে সেটা হচ্ছে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা আজকে আমাদের কাজের জন্য আমরা এগুলোকে স্বভাব মনে করতেছি কারণ ঠিক আছে যেমন আমার অসুস্থতার কারণ হচ্ছে মানে এই এই জিনিস কিন্তু এই কারণগুলোকে আসলে কখন এগুলো তভিদের জন্য তভিদ বিরষ্টকারী হবে কখন এগুলো তৌহিদ বিনষ্টকারী হবে না এটা বুঝতে হবে এই জিনিসগুলোর মাধ্যমে এই জন্য কোনটা আসলে সত্যিকার তহিদের পরিপন্থী কোনটা তহিদের পরিপন্থী নয় এটা জানত বলে আমাদেরকে এই স্টেজগুলো সম্পর্কে ধারণা নিতে হবে এই স্টেজগুলো সম্পর্কে ধারণা নিতে হবে প্রথমে যে জিনিসটুকু মূলনীতিগুলি আলোচনা করবো এক নম্বর মূলনীতি হচ্ছে তৌহিদটা হচ্ছে একটা পরিপূর্ণ বিষয় এর হল মূল কথা মূল নীতি হচ্ছে এমন একটি পরিপূর্ণ বিষয় যেটাকে মানে কোন অবস্থাতেই খণ্ড বিখণ্ড করা বিচ্ছেদ করা যায় না পার্ট করা যায় না এবং যদি পার্ট করা যেত তাহলে মানে তহিদের একটা অংশ ঠিক আছে আর একটা অংশ ঠিক নেই বলতাম যে এক অংশ নষ্ট করে দিয়েছে আর বাকি অংশ ঠিক আছে কিন্তু না তহিদ হচ্ছে এমন এর যদি সামান্যতমা কোন একটা অংশ নষ্ট হয় তাহলে এটা প্রোটাই কি হয়ে যায় হয়ে গেছে নষ্ট হয়ে গিয়েছে এটা হল তভিদের আসলি আসলিহিং তভিদের পরিপন্থী কোন বিষয় যখন মূল তভিদকে আঘাত থাকবে তখন আসলিহি মূল তভিদ নষ্ট হয় আর তভিদ ঠিক নেই এখন আপনি বলতে পারেন ছোট্ট একটা কাজ করলাম শুধু একবার দিলাম আমি তো তভিদপন্থী কেমনি তভিদ নষ্ট হয়ে এটা হয়তো প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে বলছেন যে তভিদ নষ্ট হয় না একটি সিজ দেয় যথেষ্ট নষ্ট হয়ে যাওয়ার জন্য কারণ এটাকে আর বললাম যে না শুধু এক সাইড নষ্ট হয়েছে বাকি সাইড ঠিক আছে এটা কোন রকম মেশিনারি জিনিসের মতো চালিয়ে যাওয়া যাবে না এই চালিয়ে যাওয়ার সুযোগ নেই পুরোটাই শেষ এর সাথে সব কিছু শেষ হয়ে গেছে সমস্ত আমল শেষ হয়ে গেছে সমস্ত যা আছে এগুলো শেষ হয়ে গেছে লাইন আর ব্যাপারে সমস্ত আমার নষ্ট হয়ে গেছে এক শেষ সাথে সব শেষ হয়ে গেছে জীবনে আর কোন আমল তার গ্রহণযোগ্য নেই দেখছেন এই এটা হচ্ছে একটি পরিপূর্ণ বিষয় যেটাকে বিচ্ছেদ করার বিভাজন করার কোন সুযোগ কোনো অবকাশ যেখানে নেই সামান্যতম অবকাশ নেই যে এটাকে যুজ করে নেবেন একটা অংশ নেবেন যে পার্ট নিলাম আর বাকি পার্টটা নিলাম না এটাকে বিভিন্ন পার্টে যেমন আপনি বাঘার মতো ক্লাসিফিকেশনের কোন সুযোগ নেই এর প্রথম যেটা জানতে হচ্ছে এর সামান্যতম যদি আসলের মধ্যে আঘাত হানে শেষ এ কারণে আরা কোরআনে ক্যিমের মধ্যে এভাবে উল্লেখ করেছেন যে যদি একজন নবীকে কেউ অস্বীকার করে তাহলে সে কি করল সমস্ত নবীকে অস্বীকার করে কারণ সমস্ত নবীর নবীতির সাথে সংশ্লিষ্ট হচ্ছে একজন নবীর নবুয়ত সবাই একই সূত্রের সাথে কি গ্যাথা একজন কর অস্বীকার করার অর্থ হচ্ছে সমস্ত নবীকে অস্বীকার করা আল্লাহিলিম নুফের ইসলাত আসলামের সম্প্রদায়ের লোকেরা সমস্ত রসুলদেরকে অস্বীকার করেছে অস্বীকার সবাই অস্বীকার করেছে আগের দিন দেখেই নেই অস্বীকার তো ডুবে কথা পরের তো আসেই কারণ ডুবে সবগুলো ডুবে শেষ সুতরাং কোরআনে ক্যারেমির মধ্যে স্পষ্ট করে কেবল রুফ হ্যাল ইসলাত আসলামকে অস্বীকার কারণে সমস্ত রবি এবং রসুলকে অস্বীকার একটি আসমানি কিতাবগর স্বীকার করা অর্থ হচ্ছে সমস্ত আসমানি কিতাবকে স্বীকার করা। সুতরাং সামান্যতম একটি তৌভিদের পরিপন্থী কাজ তভিদ বিনষ্টকারী কাজ করার মাধ্যমে গোটা তভভিদকে আপনি নষ্ট করে দিলেন যদি আপনি মনে করছেন বা আমি মনে করছি যে এটা একটি কাজ এটা হল এক নম্বর মূল্যীতি দ্বিতীয় নম্বর মূলনীতি হচ্ছে প্রত্যেক ওই সমস্ত বিষয় যেগুলো কামাল তভিদের তৌহিদের পরিপূর্ণতার পরিপন্থী বা বিনষ্টকারী সেগুলো মূলত মূল তৌহিদকে বিনষ্ট করে না কিন্তু যেটা মূল তৌহিদকে বিনষ্ট করে সেটা কামাল আবার বলছি বা ইউনিভার্সিটি কেমন তৌহিদ যে বিষয়গুলো তৌহিদের পরিপূর্ণতার দিকগুলোকে নষ্ট করে বিনষ্ট করে বা এগুলোর পরিপন্থী তৌহিদের পরিপূর্ণতার বিষয়গুলোর পরিপন্থী যে বিষয়গুলো সেগুলো তৌভিতকে নষ্ট করে না মূল তৌভিত কি করে না নষ্ট করে না কিন্তু যে সমস্ত বিষয় মূল তৌভিদকে নষ্ট করে এগুলো সব কিছুকে নষ্ট করে দেয় এগুলো কামাল তৌভিদকে নষ্ট করে তৌভিদের পরিপূর্ণতা আর থাকে না কিছুই থাকে না আসল জিনিসটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এরপর আর পরিপূর্ণতার প্রশ্ন আসে না এরপর হচ্ছে কিভাবে র হবে না যদি কেউ শির কাজ করে লিপ্ত হয় মূল তৌহিদ তার কিভাবে রবিনস্ট হবে না সুতরাং কেউ শির কাজ যদি করে থাকে তাহলে তাকে মুসিদ হিসেবে কি করা যাবে না হুকুম মস্টিক শিরকে আকবরের যে মুস্টিক সে মুষ্টি হিসেবে সে হুকুম পাবে না সে হুকুম পাবে না এই কথাগুলো আমরা তভিদের পরিপূর্ণতার সাথে তভিদের বিনষ্টকারী বিষয়গুলোর যে অবস্থান সে অবস্থানকে সামনে রেখে এই নীতিগুলো আলোচনা করার পরে এখন আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে শির তহিদ হচ্ছে কীরক হচ্ছে কাজ দুই প্রকার একটা হচ্ছে শিরকে আকবর একটা হচ্ছে শিরকে আজকর আমি বলে দিয়েছি যে শিরকে আকবর মূল তৌহিদে কি করে বিনষ্ট করে দেয় কিন্তু এখানে এমন কতগুলো বিষয় আজকে আলোচনা হবে আজকে থেকে আলোচনা শুরু হবে যে বিষয়গুলো কখনো মূল তৌহিদকে নষ্ট করে কখনো মূল তৌহিদকে নষ্ট করে না কিন্তু এগুলো তৌহিদের পরিপত্তি বিষয় এরপরে সর্বপ্রথম আল ফুমিন এক নম্বর পয়েন্ট আল্ফা হুম আল্লাহ ছাড়া এবং আশঙ্কা এবং আল্লাহ তালাকে ভয় করার বিষয়টি এটি এবারের মধ্যে অন্তর্ভুক্ত কিনা হ্যাঁ আলফাহ আব্বা এটি হচ্ছে এবার আল্লাহ হাবুর আলমিন কুরআন একাডেমির মধ্যে সাত করেন পেলায় দেখুম ওয়াক ফু কুন মেনি পেলায় দেখা আর কাফেরদেরকে ভয় করবো না আমাকে ভয় ইন কিন্তু কন্ডিশন হচ্ছে ইন যদি কুন তুমিন তোমরা মবিন হয় তাহলে ভয় করবে কাকে আল্লাহকে আর ভয় করতে নিষেধ করা হচ্ছে কাদেরকে অবিশ্বাসী কাফেরদেরকে ভয় করতে নিষেধ করা হচ্ছে আর আমরা ভয় করি কাদেরকে এখন এই জটিল দিকে করা যাচ্ছে আমি আগে বলছি যে খুব জটিল কথা আলোচিত হবে খুব জটিল কথা কি হবে আলোচিত হবে এখান থেকে শুরু হচ্ছে অনেক জটিল কথা এখান থেকে শুরু হচ্ছে কি অনেক জটিল কথা আল্লাহ রাবুল আল আমি নিশ্চিত করছি যে ভয় করা যাবে না তাদের কি ভয় করতে পারবে না তাদের ভয় করতে নিশ্চিত করা হচ্ছে আসলে ইমানদার ব্যক্তি সত্যিকার হবে আল্লাহ ছাড়া আলামিন ভয় করে না এখন এই ভয় কাকে বলে এই ভয়ের প্রকার সব ধরনের ভয় এর মধ্যে অন্তর্ভুক্ত নয় মানুষের মনে করেন আমি আমার নিজের ঘটনায় করি মনে করছে এই মুহূর্তে এই মুহূর্তে মনে করছে তাই থেকে হাজার রোড দিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে চলে আসছি এখানে সবচেয়ে ভয়ঙ্কর রোড এটা হাজার রোডটা পাহাড়ের উপর রোডটা করা এখন এভাবে ঘুরে ঘুরে ঘুরে করা পুরা পাহাড়ের মধ্যে তো আমার মনে হয় পাহাড়েই পঞ্চাশ টক্কর মানে এভাবে করা এই রোডটা অত্যন্ত ভয়ঙ্কর আর নিচে পড়লে নিচের দিকে তাকালে দেখা যায় যে গভীর অর্থপক্ষে মনে করেন কিলোমিটার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা দুই বা কিলোমিটার নিচে পড়বে কমপক্ষে একটু নিচে চলে যাবে গভীরে গাড়ি করলে আর গাড়ি তো মানুষ কিছুই পাওয়া যাবে না এই অবস্থা এক বেদুইনের গাড়িতে উঠলাম তো একশো থেকে দুশো চালাচ্ছে মানে রোড কেমন আর গাড়ি চালাচ্ছে কোন পর্যায়ে একশো থেকে আমি বারবার তাকে বললাম যে এটা থামা এত দ্রুত করতেছে তুমি কেন এত দ্রুত চাচ্ছো বলতে তুমি তুমি দেখতেছি দাঁড়িয়ে তো আর তুমি মৃত্যুকে ভয় করো এটা তো মৃত্যুকে ভয় করা নয় এটা তো মৃত্যুর দিকে চলে যাওয়া এটা মৃত্যুর থেকে চলে যাওয়া তুমি বলতেছ মৃত্যুকে ভয় করতেছি আসলে তো সত্যিকার কথা হচ্ছে মৃত্যুর দিকে চলে যাচ্ছি কারণ তুমি এটা মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছ আমাদের একটু আরাম নিষিদ্ধ নিয়ম করা হয়েছে একশো আর এখানে হাজার রোডের মধ্যে হচ্ছে আশি মানে লং রোড গুলোতে হচ্ছে আর হাজার হচ্ছে যেহেতু পাহাড়ি রোড পাহাড়ের ভিতরে সেটা হল আশি সেখানে থেকে একশো আশি করতেছে এটা তোমার মৃত্যুর দিকে নিজেকে দিচ্ছ। দিচ্ছি না তোমার দায়িত্ব আমার উপর চিন্তা কর চিন্তা যা মানে তাদের কোন কোনো জিনিস কি নেই কোনো পর্বা নেই কেন উঠতে পারবে শেষ মনে গেল চিন্তা নেই কিন্তু গাড়ি চালাই মারা গেল মুখে আবেচন মুখার খুঁজে না গাড়ি চালাই মারা যায় বেশিরভাগ ভাবে মারা যায় তো যেটা আমি হচ্ছে এটা একটা ভয় এখন এটা কি মৃত্যু থেকে ভয় না গাড়ি চালানোর ভয় এটা এক প্রকারের ভয় ঠিক না কারণ এটা কি আসলে আমার তহিতের পরিবর্তিতা এটা জাস্টিফাই করতে হবে জানতে হবে ঠিক কিনা এটা কখন তহিদের পরিপন্থী হবে কখন তহগিদের পরিপন্থী হবে না কোন পর্যায়ে গেলে হবে কোন পর্যায়ে গেলে হবে না এটা এখনকার আলোচনা এখন আলোচনা হচ্ছে প্রথম কথা হচ্ছে আলখ এই যে ভয়টা আশঙ্কাটা এটি আসলে এক নম্বর বিষয় হচ্ছে এটি অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় এটা মুখের মাধ্যমে প্রকাশ করার বিষয় নয় এটা অন্তরের মাধ্যমে প্রকাশ করার বিষয় এবং আপনি যদি একটু বের হওয়ার পরে পিস্তলদারী একজনকে দেখেন যেভাবে আপনার বুকির উপর দিয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে ভয় কাকে বলে ঠিক কিন্তু মুখে এটাকে প্রকাশ করে এটা আমি বুঝাতে পারবো না যে ভয় কাকে বলে কিন্তু ভয়ের একটা সংজ্ঞা রাম দিয়েছেন সেটা নুকাইম রফতুল্লাহ হামিজান নুকাইম রফফতুল্ল্লাহ তার কিতাবের মধ্যে ভয়ে দিয়েছেন সংজ্ঞাটা আমি আপনাদেরকে পড়াশোনাচ্ছি তারপরে আমি ভয় কিভাবে ভয়টা আসে আমি আপনাদের সামনে আলোচনা এক নম্বর কথা হচ্ছে তবাক্তুমাত্র কোন একটা মানে অনিষ্ট নিজের উপর আশঙ্কা করা একটা লক্ষণের উপর নির্ভর করে সে লক্ষণটা পরিচিত হতে পারে অপরিচিত হতে পারে একটা লক্ষণ তৈরি হয়েছে যেমন আপনার সামনে এসে একজন মানে আপনার উপর সরব এটা একটা লক্ষণ আপনারা তখন একটা নিজের উপর আসন মানে ক্ষতির আশঙ্কা করবেন না একটা ক্ষতির আশঙ্কা করবেন অনিষ্টের আশঙ্কা করবেন এই যে অনিষ্টের আশঙ্কা করাটা এটাই হচ্ছে ভয় এটা হল কি ভয় আর এই ভয়টা মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি হয় একটা একটা লক্ষণের কারণে লক্ষণ ছাড়া হয় না একটা একটা লক্ষণের কারণেই তৈরি হয় তাকে এটা অন্তর একটা বিষয় অন্তর একটা বিষয় এই ভয়কে ওলামাই কেরাম তাদের কিতাবের মধ্যে তিন ভাগে বাক করেছেন কবে বাক করেছেন তিন ভাগে বাক করেছেন এক নম্বর এক নম্বর হচ্ছে হাউফ এটা হচ্ছে গোপন ভয় মানে যে ভয়টুকু মূলত এমন একটি কারণে তৈরি হয়ে থাকে যে কারণটা প্রকাশছে দেখা যায় না যে কারণটা প্রকাশ্যে দেখা যায় না যে কারণটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত বাহ্যিক কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত নয় এটাকে বলা হয় তাকে গোপন ভয় যে কারণটা কৃষির সাথে সম্পৃক্ত বিশ্বাসের সাথে সম্পৃক্ত গাড়ি নিয়ে চালা চলে যাচ্ছে খবর দেখলে কি ব্যাপার যে আছে মানে তার ধারণা হচ্ছে এটা কৃষির সাথে এই ভয়টা কৃষির সাথে সম্পৃক্ত এটা যে করছে কি কারণে করছে এটা কোন কারণ নির্দিষ্ট আসেনি তাদের তার বিশ্বাসের সাথে সম্পৃক্ত যে বাবা এখানে তার মধ্যে কাজ করতেছে এটা কিসের কারণে তৈরি হয়েছে একটা গোপনীয় বিষয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত তাহলে প্রথম প্রকার ভয় হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত বয় আর এই প্রকারের এই বয় সম্পর্কে পরিচয় দেওয়া হয়েছে এভাবে যে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাবুল আলমিন ছাড়া অন্য কারো কাছ থেকে কোন কিছু আশঙ্কা করা সেটা তাদের কোন প্রতিমা হোক অথবা তা আগুত অথবা কোন মৃত ব্যক্তি হোক অথবা কোন জিন হোক অথবা কোনো মানুষ হোক এই আশঙ্কা করা যে সে আমার ক্ষতি করতে পারে এই আশঙ্কায় নিজের অন্তর মধ্যে একটা বিহবল অবস্থা তৈরি হওয়া যে আমার ক্ষতি হয়ে যেতে পারে এই বিশ্বাস এর কারণে যে ভয়টুকু হয় এটা মূলত এমন ভয় যে বয়টুকু এবার সম্পৃক্ত কিছু সাধারণ সম্পৃক্ত আর এই বারতে শত সম্পৃক্ত আর এই প্রকার ভয়ই হচ্ছে মূলত সত্যিকার এবার রূপ এই প্রকার ভয় হচ্ছে কি এই সত্যিকার এবার এটা সম্পর্কে বুধের এই শরৎসলামের সম্প্রদায়ের সম্প্রদায়ের লোকেরা এরা কারা ছিল বলতে পারবেন লোকেরা তারা বুধ আরে ইসরাত বললেন যে বিশু উদাহী তারা তারা বাড়বো আলিহা দিল আমাদের যে ইলাহ গুলো উপাস্য গুলোকে তুমি গালিগালাজ করতেছ সম্ভবত নিজের বোনকে মুড়ি জন্য খুব অনুরোধ করেছে বোন বলছে তা আমি বিষয়ে মুড়ি রাত্রে কি হয়েছে ঘর চুরি হয়ে গেছে সকালবেলা দৌড় দিয়ে গিয়ে বুঝি ছাড়া কোন উপায় আছে কি বলেন দৌড় দিয়ে গিয়ে বিশাল হয়ে এটা বলতেছে আল্লাহ নবী কি বয় দেখাচ্ছে কেমন কি বলতেছে না আমাদের এই যে উপাস্য এগুলোর কোন একটা মনে হয় তোমার সমস্যা করে দিছে তোমার বারোটা বাজে দিবে তখন যেহেতু আল্লাহর নবী এই সমস্ত কথাকে মানবে কিনা আমাদের এক বন্ধু তিনি আফ্রিকান ছিলেন তো আফ্রিকাতে একটা নির্দিষ্ট মানে তাদের এলাকায় একটা নির্দিষ্ট সময় রয়েছে সে আমাদেরকে বর্ণনা করেছে যে একটা নির্দিষ্ট সময় রয়েছে ওই নির্দিষ্ট সময়ে তারা ঘোষণা করে যে এই দিন যদি কেউ বের হয় বা এই কাজ করে তাহলে তার বিশাল ক্ষতি হয়ে যাবে আসলে ক্ষতি হবার বিষয় কিনা হবে কিনা সে বলব যে আমি এটা স্বীকার করলাম এবং লোকদেরকে বললাম যে কোনো ক্ষতি হবে না আর এই আতাকাদ মূলত কুফরি এত কাজ ওই যে কাজ নিষেধ করেছে সে কাজ করব যে কাজ নিষেধ করেছে সে কাজ করবো কাজ করার পরই দেখা গিয়েছে যে তার ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে মানে তার সম্ভবত ছেলে মারা গিয়েছে এ ধরনের কথা বলেছে আমি ভুল গিয়েছি তাহলে আঁকি ক্ষতি হয়ে গেছে কিনা কিন্তু এমন মজবুত তৌহিত পন্থী যে বলছে না এই কারণে আমার ক্ষতি হয়নি এই কারণে আমার ক্ষতি হয়নি বরং আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই আকিদা পুকুরি এই আকিদা হচ্ছে পুকুরি আমার কোন ক্ষতি হয়নি এই ক্ষতিটা আল্লাহ তালা মোকাদ্দারেছেন ঘটনা ঘটছে আবার দ্বিতীয়বার এই আকিদাকে মানে ভঙ্গ করার জন্য তিনি আবার দ্বিতীয়বার এই কাজ করলেন দ্বিতীয়বার তার একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে গিয়েছে মানুষ সবাই তার কাছে বলছে তিনি একবার তো বললে আল্লাহর কথা কোন রকম আমাদেরকে ঠেকাই এবার কি বলবা দেখছো কি ক্ষতি তোমার হয়ে গেল বলছেন কোনো ধার কোনদিন এটা বিশ্বাস করা যায় না যে এই আকিদার চুক্তি আকিদার এই ক্ষতি আবার এমনি হওয়ার কথা ছিল এমনি হয়েছে আল্লাহর ক্ষতিটা আল্লাহ তারা আমার উপর রেখেছেন এই জন্যই হয়েছে আমার ক্ষতি হয়নি লোকেরা বিশ্বাসের মধ্যে অটুট থেকে তৃতীয়বার সে এটা করল তৃতীয়বার যখন এটা মঙ্গল করলো তখন আর কোনো ইমানদার ব্যক্তি যখন মজবুত ইমানের উপর থাকে তখন সে এ ধরনের ক্ষেত্রে কঠিন পরীক্ষার মুখুখি হয় এটা কি ধরনের পরীক্ষা করা হয়েছে নবীদেরকে এ ধরনের পরীক্ষা করা হয়েছে তো এই সময় খুদ আর ইসরাতাম কি বলতেছেন কি বলতেছে তোমরা আমরা আল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে দিচ্ছি আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরা যারা একথা বলতেছো তোমরাও সাক্ষী দেবে যেগুলো শিখ করতেছে এগুলো থেকে আমি সম্পূর্ণ মুক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই এগুলো কিচ্ছু করতে পারো আমি দিচ্ছি ঘোষণা করে দিচ্ছি বরং তোমাদেরকে বলেছে এগুলো সবগুলোকে দেখে আমার বুঝতে স্বজন করতে পারো ইসরাতাম তাদেরকে বুঝারেন বললেন যে এটা হচ্ছে ইমান সুতরাং এই ভয়ের কথা যখন আমাদেরকে বলা হবে তখন আমাদের মধ্যে ভয় সঞ্চার করে কে ওই আল্লাহ হাবুল আলমিন বলে দিচ্ছেন যখন এই ভয়ের কথা আসবে তখন আর তারা আপনাকে ভয় দেখায় আল্লাহ হাবুল আলমিন সাহা অন্যান্য যে সমস্ত তাদের মাহবুদ আছে তাদেরকে দিয়ে এই সব কিছু করে কে আল্লাহ হাব্বুল আলমিন মধ্যে স্পষ্ট করে দিলেন সেটা হচ্ছে ওই ব্যক্তি যে শয়ান এই ভয়টা সঞ্চার করে তখন আমরা দেখি যে মনে কবরবাসী কিছু করতে পারবে আরে কবরাসী কিছু করার কোন ক্ষমতা আছে কিনা আমার কাছে পুরুত টাঙ্গাইলে সে একটা কুম্পী গিয়েছিল আর তার নিজস্ব একটা ঘটনা বললো নিজস্ব একটা ঘটনা বললো অনেক লম্বা ঘটনার সবাই অভাব আমরা যেহেতু সামনে অনেক অনেক সামনে করছি তো সেখানে যেটা মূল ঘটন এই মানে তাবিজের কারণে তাবিজ যখন খুলে ফেলেছে তখন সেই রোগটা মারা গিয়েছে সমস্ত লোকে এসে তাকে বলছে যে তুমি এই রোগটা হত্যা তাবিজ খুলে ফেলছি মারা গেছে এনে না আল্লাহর পশল তাবিজের কারণে সে মারা যায়নি তার মৃত্যুই ছিল এই সময় এই জন্য মারা গিয়েছে কত কঠিন অবস্থাটি কিনা কিন্তু হত্যাকারী কিন্তু তহিদের কথা হচ্ছে যেটা কোনো মূলত মৃত্যুটা আল্লাহ রকুল থেকে মুখ কোন অবস্থায় বাজাতে পারবে কিনা সেই ক্ষমতা নেই এই জন্য এই সঞ্চার এই ভীতিগুলো আমাদের অন্তর্গত সঞ্চার করার জন্য শতান কাজ করে শতান কাজ করে শয়তান আমাদেরকে বুঝায় যে কবরের কাজ দিয়ে যদি যাও তাহলে এই কবরে কি করবে গাড়ি উঠে দিবে সুতরাং এখানে গিয়ে টাকা দিয়ে যাচ্ছে ভয় কে কেউ ভয়ে টাকা দিয়ে যাচ্ছে এই ভয়টুকু কে সৃষ্টি করেছে মধ্যে শতান সৃষ্টি করেছে এই প্রকারের ভয় এই প্রকারের ভয় যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত আর এই প্রকারের ভয় আল্লাহ হাবুর ছাড়া আর কারোর জন্য ব্যবহার করা সম্পূর্ণরূপে শিল্প আর এটি শিল্পের মুনাফি এটা হচ্ছে মূল যে শিল্প রয়েছে এই শিল্পকে নষ্ট করে মূল শিল্প মূল তৌহিদ যেটা আজ তো তৌহিদের মুনাফি মানে মূল যে তহিদ রয়েছে এই তৌহিদকে নষ্ট করে রেখে সুতরাং এই প্রকারের ভয় যদি কেউ আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে করে সেটা কবর হোক কোন ফেরিস্তা হোক কোন অলি হোক কোন ফির দৌষ হোক আমাদের এখানে আসার সময় দেখলাম যে জামা কাপড় তো না মানে সালার বস্তা সম্ভবত গায়ের মধ্যে খুব ভালো করে দেখিনি তাই কতগুলো মানুষ পিছনের দিক থেকে আমি কত মনে করছিলাম অন্য কিছু কিনা সামনে গিয়ে দেখেছি না এই দেয় একটা পরিপূর্ণ মানে ধুল পাগল আর তার পিছনে ঘুরতেছে তারা ভয় যে মানে এই লোক তাদের ক্ষতি করে ফেলবে অথবা হয়তো বাপ ফেলবে শিল্পীর সাথে সম্পৃক্ত পুরোটাই আস্তু তৌহিদের মুনাফি আস্তু তৌহিদের মূল তৌহিদের মুনাফি মূল তৌহিদিন এই এজন্য এই ভয় যখন অন্তর মধ্যে থাকবে এই জিনিসের জন্য তখন মূল তৌহদ মানে আর্থিক থাকবে না তৌহিদে আসুক নষ্ট হয়ে গেল সে মসজিদদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সে মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে দ্বিতীয় প্রকার তৌহিদ হচ্ছে ভয় হচ্ছে ভয়ের দ্বিতীয় প্রকার হচ্ছে সেটা বলার হচ্ছে এমন ভয় যে ভয়ের মাধ্যমে আপনি আপনার উপর করণীয় অপরিহার্য বিষয় পরিত্যাগ করেন এই ভয়াল কোনো মানুষকে ভয় করে ব্যক্তি কোনো লোক তার উপর যেটি তার উপর যেটা কর্তব্য তার উপর যেটা অপরিহার্য এমন বিষয়কে ভয় করে ত্যাগ করা এটা দ্বিতীয় প্রকার ভয় এটা হচ্ছে মহারাম হারাম এবং শিল্প শিল্প এটা হচ্ছে কি যেমন আপনি আপনার উপর করেন ফরজ নামাজ ফরজ নামাজ আপনার উপর এখন অফিসে আপনি যদি নামাজ করেন অফিসার আপনাকে হয়তো মানে ইয়ে করতে পারে কোন গ্রুপিং এর সাথে আপনাকে জড়িয়ে দিতে পারে এই আপনি ওই ভয়ে নামাজ করেন না অফিসে নামাজ পড়লে তো অফিসার তো আসলে ক্ষেপা লোক লোক অবস্থা খারাপ হবে এই যে মানে এই ভয়টুকু আপনার কাজ করতেছে এটা শীত কাজ করে এটা আপনা। তভিদের ওয়াজিব যে অংশটুকু সেটাকে নষ্ট করে দিচ্ছেন তহুদের পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয় সেটাকে বিনষ্ট করছে এই প্রকারের ভয় যে আপনি ওয়াজিব অংশ আপনার উপর আপনার উপর কাজ মানুষের ভয় নষ্ট করে দিচ্ছে। মানুষের ভয় আপনি ত্যাগ করতেছেন মানুষের ভয় মনে যে ধরনের কাজ করা যাবে না এই প্রকারের ভয় সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম মানুষের প্রতিষ্ঠা করেছেন বাজার রকম আবু খুদরি বর্ণনা করেন তিনি বলেন কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লামের ছাত্র হচ্ছেন তোমাদের মতো কোন ব্যক্তি নিজেকে নিজের জন্য হেয় প্রতিপন্ন না করে তুচ্ছ জ্ঞান না করে এই কথাটা শুনতে তো মনে নিজেকে নিজে কিভাবে হেয় করে মানুষ তখন সাবিরা মনে কারসুল্লাহ দেখেন যেখানে প্রশ্ন দরকার সেখানে প্রশ্ন ঠিক না এটা হচ্ছে জ্ঞানের বিষয় কারণ নিজেকে নিজে কিভাবে সে মানে অবমাননা করবে বললেন এমন একটা বিষয় যে সম্পর্কে সে জানে যে আল্লাহ রাব্বুল আলমিন তার উপর খরচ করছে আল্লাহ রাব্বুল আলমিনের হক তার উপর রয়েছে তারপরেও সে ওই বিষয় পালন করে না কেবল মাত্র মানুষের বয় মানুষ কি বলবে মানুষ কি বলবে আমাদের উৎসাদটা যখন আমাদের পড়াত তখন আমরা রফিজাদ করি না কেন হচ্ছে লোকেরা কি বলবে মানে কিন্তু ঘরের ঘরের মধ্যে রঙ্গিদান করে মানে বাহিরে রঙিয়ে কারণ মানুষ কি বলবে মানুষ তো আমাকে বলবে যে আমি ইয়ে হয়ে গেছি এটা কি গেছে অন্য কিছু হয়ে গেছে রঙ্গিয়াদান করাটা কেন মানুষ কি বলবে মানুষ কি বলবে ঠিক আছে কিন্তু তিনি ছিল যে এটা পক্ষ থেকে যদি রসুন গাছের পক্ষ থেকে হয় তাহলে তিনি কাজ করবেন তিনি কাজ করবেন ঠিক না শূন্য করে তারা এই কাজ করতে হবে আর মানুষ কি বলবে বা মানুষের ভয় কি কাজ করবে এটা কি তিনি করবেন কিনা এর অনুষ্ঠান করবেন বাস্তবতা হচ্ছে এটা একটা উদাহরণ দিলাম এভাবে যদি তার উপর যে ফর বিষয় রয়েছে সেগুলোকে সেই লঙ্ঘন করে সেগুলো কিছু ত্যাগ করে কেবলমাত্র মানুষ কি বলবে মানুষের ভয়ে তাহলে সে নিজেকে অপমান করবে ভাই আপনাল আল্লাহ রাসুল সাল হারিসির মধ্যে বলেন কে আমার তো তিনি আল্লাহ হাবুল আলমিন তাকে জিজ্ঞেস করবে। আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করি কিসে তোমাকে বাধা দিয়েছে এই এই কাজ তোমার উপর ছিল কিন্তু এই কাজ করতে তোমাকে বাধা দিয়েছে কে কিসে বাধা দিয়েছে তাকে আমাদের দিয়ে প্রশ্ন করবে সে তার ন্যাস সে বলবে হে আল্লাহ এগুলো তো আমি করতে পারতাম কিন্তু মানুষের ভয় করি নেই অফিসের ভয় করি নেই অফিসারের কি মানুষের ভয় করি আমি তো ছিলাম সবচেয়ে বেশি হকদার ভয় করার আমাকে না করে তুমি কিভাবে অন্যত ভয় করেছ কোথায় গিয়ে ঠেকেছে ঠিকছে কোথায় গিয়ে দেখছে শেষ পর্যন্ত একেবারে সরাসরি ভয় পুজো চলে গেছে কোথায় কিন্তু আহাক আন্তা সবচেয়ে বেশি তোমার ভয় পাওয়ার অধিকারী আমাকে সেটা না করে তুমি অন্যকে ভয় করেছকার অপরিহার্য পরিপূর্ণতার অংশটুকুকে বিনষ্ট করে দেয় তভহিদ তার আস্তে আস্তে ঠিক থাকবে না তভহদ কি হবে না আস্তে আস্তে তা ঠিক থাকবে না এটি হলো দ্বিতীয় প্রকার এটি হলো কি প্রকার দ্বিতীয় প্রকার তাহলে প্রথম প্রকার বললাম গত প্রকার বয় হচ্ছে আহুস্টের গোপনীয় যে ভয় আর দ্বিতীয় প্রকার বয় হচ্ছে যেটি মানুষের কাছ থেকে যে ভয় করা হয় থাকে মানুষের মাধ্যমে মানুষের কাছ থেকে যে ভয় করা হয় থাকে তৃতীয় প্রকার ভয় আসতেছি সেটা হল আলহ গুত্তাবি এটা হল স্বভাবগত কারণে মানুষের কিছু ভয় রয়েছে চিড়ি দেখলে মানুষ ভয় পেয়ে যায় ঠিক না চিড়ি একটা নিয়ে যদি আসি স্বাভাবিকভাবে ভয় পাবে কিনা এটাকে বলা হয় স্বভাবগত বয় শত্রু দেখলে যে ভয় আমাদের বা স্বাভাবিক ভয় এ ধরনের ভয় মানুষের সৃষ্টিগত এ ধরনের বয় মানুষের সৃষ্টিগত এটা মূলত মানুষের কাছে হারামো নয় মানুষের জন্য এটা কারের বিষয় অনু মুসা যখন আপনারা জানেন লোক একদমকে থাপ্প দিয়ে কি করেছে হ্যাঁ আরে আল্লাহ তারা বলতে একবার থাপ্পরটা কত ভারী ভারে দিয়েছে আল্লাহ নবী এবং যখন থাপ্পট দিয়ে এই কাণ্ড করলেন তখন আস্তে করে শহর থেকে বেরো যাচ্ছেন আল্লাহ তারা বললেন ফাফারা জামিন হা ইফাই তারা কাবু স্বভাব থেকে তিনি বেরিয়ে গেলেন হয় এই ভয়টা ছিল আল ভয়ের কারণে তার হিন নষ্ট হয়েছে কি না এটা স্বাভাবিক এটা হল কি স্বাভাবিক ভয় স্বভাব জাত ভয় যে কারণে তিনি ভয় করেছেন এই ধরনের ভয় অনুরূপ যেমন আমরা যদি অতিরিক্ত কোন বিপদ দেখি অনেকে ভয় কি হয়ে যায় বিতবেহ বল হয়ে যায় এটাও স্বাভাবিক ভ এটাও কি সে মধ্যে অন্তর্ভুক্ত স্বাভাবিক ভয়ের মধ্যে অন্তর্ভুক্ত এর মাধ্যমে তৌভিদ আর হবে না সুতরাং আসুন আমরা প্রথম প্রকার যে মানে ভয়ের কথা আলোচনা করলাম সেটা তৌভিদের সাথে সম্পৃক্ত আর দ্বিতীয় প্রকার ভয়ের কথা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তৌভিদের পরিপূর্ণতা ওয়াজিবংশের সাথে সম্পৃক্ত আর তৃতীয় প্রকার ভয় যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ওই প্রকারের ভয় যে প্রকারের ভয়ের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না এবং তার তভহিদ বিনষ্ট হয় না তার তভহিদ বিনষ্ট হয় না এটি মানুষের স্বভাব যার বয় এই বয়ের মাধ্যমে সে স্বাভাবিক ভাবে শারীরিক ভাবে একটা তার অবস্থান হয় বা শারীরিকটা পরিবর্তন আসে কিন্তু পরবর্তীতে সে আবার ঠিক হয়ে যায় পরবর্তীতে আবার সে ঠিক হয়ে যায় দেখতে পাচ্ছেন ইমাম কাজী মাহমুদুল আলাই দেখা যাচ্ছে একটু অন্ধকার আর লেখাগুলো খুব ছোট এই জন্য এটা প্রবলেম আচ্ছা ইমামুল কাজিম রহমতুল্লাহ আই এখানে বয়সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করেছেন তিনি বলেছেন এই যে ভয় মানুষের মধ্যে সৃষ্টি হয় যেমন কবর থেকে মানুষ ভয় করে যেমন বিশ্বের ব্যাপারে মানুষ ভয় করে যেমন আবার দেখতে পাই যে বিভিন্ন ধরনের ভয় মানুষের মধ্যে আসে যে ভয়গুলো মূলত আল্লাহ রুল চিহ্ন হওয়ার কথা ছিল যে প্রকারের ভয় কিন্তু ওই ভয় যে আমার ক্ষতি হয়ে যাবে আমার যেমন রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন তিনি শয়তানের একটা চক্রান্ত এই প্রকারের ভয়গুলো গোপন ভয় তো এগুলো সৃষ্টি হয় মূলত সঞ্চার করে কে শয়তান আমাদের অন্তর্মধ্যে সৃষ্টি করে এগুলো ইউলির মিন যুদ্ধিহী সে মুমিন থেকে ভয় দেখায় তার বাহিনী দিয়ে তার যারা দোষর রয়েছে দালাল দোষর এদেরকে দিয়ে এক নম্বর কারণ যাতে করে ওই শয়তানের দোষররা ওই শয়তানের যারা বাহিনী আছে এদের সাথে জেহাদে লিপ্ত না হয় এদের জেহাদ থেকে বিরত রাখা যায় এদের সাথে জেহাদে লিপ্ত না হয় ওলা ইয়া হোসিন এবং তাদেরকে সৎ কাজের আদেশ করা না যায় ওলাু মহানিম এবং তাদেরকে মুনখান থেকে অপসন্দনীয় কাজ থেকে যাদের নিষেধ করা না যায় আকিনের তখন আর এই কারণে আল্লাহবুল স্পষ্ট করে দিয়েছেন কোরআন কাই মধ্যে তিনি বলেছেন যে এটা মূলত শৈতানের কাজ শৈতানের তো আক্রান্ত এবং শৈতানের মাধ্যমেই এই ভয়ভীতি মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে এই ভয়ভীতিগুলো মানুষের মধ্যে শৈতানের মাধ্যমেই সঞ্চারিত হয়ে থাকে মূলত এই কারণে আল্লাহ করে দিয়েছেন তিনি বলেছেনা যারা আল্লাহবুর আলমিনের হক তিদকে বাস্তবায়ন করবে এবং মসজিদ কে আবাদ করবে তাদের অবস্থা হবে আখ হাতের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহ ছাড়া কাউকে বয় করবে কিনা তাদের অবস্থা হবে তারা কোন অবস্থাতেই আল্লাহ আব্দুল আলাবিন ছাড়া আর কাউকে বয় করবে না আল্লাহ আব্দুল আহামিন কেবলমাত্র ভয় করবে অন্য কাউকে তারা বয় করবে না এই আল্লাহ রব্দুল আলমিন এই আয়তের ব্যাখ্যার মধ্যে তফসিলির মধ্যে বলেন ইউরি দোকা তাজিম এ বাদক এই এর মধ্যে আল্লাহ রব্লুল আলমীর উদ্দেশ্য হচ্ছে ওই ভয় যে ভয়ের মধ্যে সম্মান রয়েছে এ রয়েছে আনুগত্য রয়েছে মানে যে ভয়টা এই বাদত সেটাকে বোঝানো হয়েছে লাহারাতির তুমি কিন্তু এটাকে স্বভাবজাত যে ভয়ের কথা আমরা তৃতীয় প্রকার এই ভয় এখানে উদ্দেশ্য নয় স্বভাবজাত ভয় মানুষ যে কোনো জিনিস থেকেই হতে পারে কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আবুল আলমিন কি ভয় করবে এর উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র ওই সমস্ত ভয় যে বয়ের মাধ্যমে আল্লাহরের বাদত করা হয় তাকে অথবা আল্লাহ আব্দুল আলমিনের সম্মান এবং মর্যাদার বিষয়ে সম্পৃক্ত রয়েছে এই গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে হাদিসটি মোহাবিয়া আল্লাহ মোহাবিয়া নাবি সফিয়ানদি আল্লাহ তালহু তিনি চিঠি লিখলেন উমুল আয়সার কাছে মা উমুল মমিন আয়সারাদিল্লাহ তালানাকে লিখলেন যে আমাদের মা আপনি একটা ছোট্ট একটা বই লিখে দেন আমাকে কিতাব লিখে দেন ছোট্ট একটা লিখে দেন যেখানে আমাকে ওসিয়ত করবেন কিন্তু অনেক বেশি ওষিত করবেন ক্ষেপ কথা ইলাম সালাম না তোমার উপর আল্লাহ সালাম বসিত হোক কামনা করে অসন্তুষ্টির মাধ্যমুল তার জন্য যথেষ্ট হয়ে যায় মানুষের যে সমস্যা আছে এই সমস্যার সমাধান বাংলা গুরুত্বপূর্ণ কথা মানে আজকে আমরা মনে করি যে মানুষের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে আগের পাবে মানুষের সন্তুষ্টি কিভাবে অর্জন করে রাজনৈতিক বক্তব্য এখানে রাজনীতিবিদদের যারা রাজনীতি করেন তাদের মানে থিম হচ্ছে এই ধরনের আগে মানুষের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায় কিন্তু তারা জানে না রেদানু উদ্রাক মানুষ সন্তুষ্টি হচ্ছে এমন পর্যায়ে যে লাতুদ্রাক জীবনে কোনদিন অর্জন করা যাবে না কিন্তু আল্লাহরুল সন্তুষ্টি আল্লাহ রয়েছে এমন করছেন যে সন্তুষ্টি অর্জন করা সম্ভব আর আল্লাহর আব্বুর আলমের সন্তুষ্টি লাভ করলেন আল্লাহ আব্বুর তার পক্ষ গোটা মানুষের জন্য যথেষ্ট হয়ে যায় মানুষের বিষয়গুলো আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করলেন এই জন্য আয়সার দিলা খুব সুন্দর কথা বলে দিলেন মানে ইতিহাসের যে আল্লাহ আবুল সন্তুষ্টি কামনা করে বিশ্বাসী ন্যাস মানুষের অসন্তুষ্টির মাধ্যমে কারণ আপনি মানুষ এখন চায় যেটা সেটা যদি করেন তাহলে এ থেকে থাকতে পারে নাও থাকতে পারে মানুষের সন্তুষ্টিকে সর্বাবস্থায় যদি হয় তাহলে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য না কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে যদি সর্বাবস্থা প্রাধান্য হয় কখনো কখনো মানুষের সন্তুষ্টি পাওয়ার কি রয়েছে রয়েছে সম্ভাবনা রয়েছে এই জন্য মানুদের অসন্ত আল্লাহ আল্লাহ বিষয় আছে যত সমস্যা আছে সবগুলো আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমীর সন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে মানুষের দিকে ঠেলে দেন মানুষের কাছে ছেড়ে দেন মানুষের কাছে ন্যস্ত করে দেন তখন মানুষ বিচার পাইচার করে তাদেরকে জেল খারাপ পাঠাবেন ঠিক মানুষের জেলখানায় করে জেলে পাঠাবে সমস্যা হচ্ছে দেখছে কথাগুলো বুঝতেছেন কিনা এর ভয়ের কি সম্পর্ক আছে কিনা সম্পর্ক কোন হ্যাঁ এক রয়েছে যেটা হচ্ছে মানুষের ভয়ের আজকে আমরা মানুষের সন্তুষ্টি অর্জন করতে চাই সন্তুষ্টি বাদ দিয়ে ঠিক কিনা মানুষের বয়ের কারণে আজকে আল্লাহ রব্ল আহমে সন্তুষ্টিকে অগ্রাধিকার পাচ্ছে না আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি আগে মানুষের সন্তুষ্টি করিনি কিন্তু সুতরাং এটি গলত যে মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে কোন অবস্থাতে আমরা মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবো না এর জন্য আসে রাজিলতাল হ্যাঁ আমি রাজিলতালের কাছে এই জিনিসটুকু লিখে দিলেন অন্য একটি রায়তের মধ্যে তবর আনির মধ্যে রায়তের মধ্যে বলেন তিনি বলেন এই কথাটুকু এভাবে লেখে রাফা আতু এটা আল্লাহ রাসুল সাল্লাহ দিকে মেস্পত করেছেন যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করল যদিও মানুষের সন্তুষ্ট হয় এইভাবে যে আল্লাহ তারাকে সন্তুষ্ট করলো কোন যত সমস্যা আছে সবগুলো সমাধানের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ এই মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তার জন্য কিছুই করতে পারে না কিছু করার ক্ষমতা আছে কিনা মানুষের আছে মানুষ কিছুই তার জন্য ক্ষমতা রাখে না সুতরাং এদিশ থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে স্পষ্ট যেটা সেটা হল যে আল্লাহর আব্দুল আলমিন এই সন্তুষ্টি দুনিয়ার মানুষের ভয়কে সামনে রেখে যে অর্জন আল্লাহ সন্তুষ্টিকে মানুষের ভয়কে উপেক্ষা করে যা আল্লাহ তালা সন্তুষ্টিকে অর্জন করতে চায় তাদের তৌভিদকে বাস্তবায়ন করতে পারলো এবং তহভিদের একটা অপরিহার্য অংশ তৌহিদের পরিপূর্ণতার জন্য এটা অপরিহার্য অংশ যে আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দেবে দুনিয়ার মানুষের ভয় উপেক্ষা করবে এক্ষেত্রে তারা কোন ধরনের সামান্য তোমার কি করবে না ভয় করবে না এটাই একটি মূল স্পিট অভিদের মূল স্পিট হচ্ছে এখানে যে কে তিরস্কার করবে কি বলবে কে কোন দিকে আমাকে নিয়ে যাবে সেটা আমার ভয় নয় কিন্তু আল্লাহ আমার এই কারণে অসন্তুষ্ট হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে আল্লাহ রব্বুল আলমের বাদ দিতে হবে সর্বাবস্থায় তাহলে আমি আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি অর্জন করতে পারব। এবং আমার তহিদ এর মাধ্যমে বাস্তবায়িত হবে তো বাস্তবায়িত হবে আর কতক্ষণ আছে আমাদের চেয়েছিলাম আজকে একটা পয়েন্ট শেষ করার জন্য অন্তপক্ষে ভয়ের কারণ মৌলিক কথাগুলো একসাথে না বললে ভয়ের ব্যাপারটা আচ্ছা ঠিক আছে অনেক বয়ের মধ্যে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে এবং ওগুলো সবাই জানতে হবে এগুলো সবাই জানতে হবে ঠিক আছে আসতে একটু দেরি হয়েছে আমার ছয়টা পর্যন্ত ক্লাস ছিল ওটা আবার আরো জল ম্যানেজ করে দিয়ে আসতে হয়েছে ইউনিভার্সিটি থেকে পর্যন্ত ক্লাস ছিল আলাইকুম গত চৌঠা মাস এক বাসায় এক ভদ্রলোক এক এক ভদ্রলোক কিনতে গাড়ি করেছেন করছেন ভালো হয়েছেন আচ্ছা এই এক ব্যক্তি যখনই রাতে সালাত পড়তে যায় তখনই সে বয় পায় মালাকুল মোহাম্মদ তার যান কবচ করতে আসছে সে বয়সে তাহা ছালা আদায় করতে পারে না প্রশ্ন হল হ্যাঁ এই ভয় সম্পর্কে সামনে কথা যে গাড়ি গিয়ে আমরা থেমেছি যে স্টোরি গিয়ে থেমেছি প্রশ্ন এসে গেছে সেখানে ঠিক আছে সেটা হলো এই ভয়ের বেড়ে আমরা আলোচনা করলাম এই ভয়ের এখন শর্ত রয়েছে তখন ভয়ের প্রকার বেদে আলোচনা করলাম না তারপরে আমরা আলোচনা করলাম কোন প্রকারের ভয় হুকুম কি এটা আলোচনা করলাম এরপরে আসছে শর্ত কি আপনি কি ভয় করবেন কারণ আপনি ভয় করতে করতে শেষ পর্যন্ত এমন যে আপনি নামাজ রোজা সব ছেড়ে দিবেন এই ভয় মূলত দাবি নয় এটা মূলত এমন ভয় যে ভয়ের মধ্যে কি রয়েছে নিষিদ্ধতা রয়েছে সুতরাং এই ভয় সম্পর্কে আমরা যেখানে গিয়ে থেমেছি এখানে প্রশ্ন এসে গিয়েছে সেনাবাহিনীতে সকলকে আপ্যান করে ব্যায়াম করতে হয় এখন क्यों जो इच्छार बरुदे चा भय काजे की हाफपैंड मैं व्याम करार विषयटूकु आसले वि सला भय विषय समृत मैं जो हमसे यूलक किा जानि सहन और पुलिस मध्य व्यायम करार विषय हाफपैंड ছাড়াও আমার মনে হয় কুল প্যান্ট তারা অ্যালাউড করে এটা অনুমতি হয় আমি যতটুকু জানি আর কি এটা হচ্ছে অনুমতি হয় তবে তার যিনি মনে করেন যে তার সতর হচ্ছে মূলত নাম এই পর্যন্ত গিরা পর্যন্ত তাহলে তার জন্য তিনি হাফ প্যান্ট না পড়েই কুল করতে পারেন বা হাফ প্যান্ট যেগুলো আছে এখন কোয়ার্টার প্যান্ট আছে এগুলো যেগুলো এই পর্যন্ত পর্যন্ত হ্যাঁ আটে পর্যন্ত এতটুকু করতে পারেন তাহলে তার এই সমস্যার সমাধান হয়ে যায় এখানে মধ্যে অন্তর্ভুক্ত নয় যদি এই বক্তব্য তিনি গ্রহণ করেন তাহলে তিনি হাফেন করলেও কোন তার শরীরের কোন লঙ্ঘন হবে না তবে যদি তিনি এই বিশ্বাস করেন যে রান শতের মধ্যে অন্তর্ভুক্ত এবং আর কেবলমাত্র চাকরির হয়ে অথবা মাত্র মানে ওই অফিসারের ভয়ে যদি এই কাজটুকু করেন তাহলে এটি তার কামালের পরিম্ধী হবে এতে কোনো সন্দেহ নেই অজ্ঞতার কারণে কি শিল্পে লিপ্ত হলে এর পরিণাম কি অজ্ঞতার কারণে হোক স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি শিল্কে আকবর লিপ্ত হয় তাহলে তিনি মুসেক তাহলে তিনি কিছু মধ্যে মুসেকের মধ্যে অন্তর্ভুক্ত হবেন কারণ হচ্ছে এটি এমন বিষয় যে ক্ষেত্রে শিল্পের কোন অজ্ঞতার কোন কি নেই অজ্ঞতার কোনো অজুহাত নেই অজ্ঞতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা কোন সুযোগ নেই কারণ এগুলো মৌলিক বিষয়ের মধ্যে অগ্রপত এগুলো সবাইকে জানতে হবে মিস্টাদের একটি ব্যাখ্যায় লিখা আছে রাসুল সালতান শের জীবনে রফেবেদান করেননি এ বক্তব্যের সমর্থনের কোন আদিশ আছে কি না একটা আদিশও নেই এবং মিথ্যা কথা লিখেছেন যিনি ব্যাখ্যায় রেখেছেন তিনি নিজের পক্ষ থেকে রাসুলের উপর মিথ্যা আরোপ করেছেন মৃত ব্যক্তিকে অশিরা দরে আল্লাহর কাছে কি চাওয়া শিরকে আকবর না আস মৃত ব্যক্তিকে অসিলা যদি চান তাহলে এটা শিরকে আসবরের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এটা শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত নয় হায়দার পাগলের পিছনে চল্লিশ দিন করলে নাকি মনের আশা পূরণ হয় এবং